প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 246 থেকে 249 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম قال النبي لهم هل عصيتم بالفتح والكسر عصيتم عصيتم إن قطب عليكم القتان الله تقاتلوا তোমাদের ব্যাপারে এই আশঙ্কা কি করা যায় যে তোমাদের উপর যদি যুদ্ধ খরচ করা হয় তাহলে তোমরা যুদ্ধ করবে না আল্লাহ তোকাতিল তোমাদের ব্যাপারে এই আশঙ্কা কি আছে যে তোমরা যুদ্ধ করবে না ইনকুতিবা আলী কুমুর কিতাল যদি তোমাদের উপর যুদ্ধ খরচ করা হয় ইন আলী কুমুর কিতাল আল্লাহ তোকাতিল আল্লাহ তোকাতিল এটা হলো আসা। আর বল ইস্তেফা তাদের ব্যাপারে এই যে একটা আশঙ্কা এটা নিশ্চিত এটা বুঝাবার জন্য এস্তে থামটা করছি কারণ তাদের তাদের পূর্ব কুর যারা ছিল তাদের অবস্থার তো এটাই ছিল যে তাদেরকে আল্লাহর পক্ষদের হুকুম দেয়া হইতো তোরা এটা মানত না এই ওই নবী বললেন যে এমনটা তোর হবে না তোমরা চাইতেছো একজন বাচ্চা নিয়োগ করে দেওয়ার জন্য এর সঙ্গে তোমরা যুদ্ধ করবে এমন হবে কি না যে বাচ্চা নিয়োগ করে দেওয়া হলে আল্লাহর পক্ষ থেকে জেহাদ করাও ফরজ হইলো এরপরে তোমরা করবে না তো এবার এরা বলতেছে না না আল্লা পথে যুদ্ধ করব না আমাদের এমন কি কারণ রয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না আমি আর ই না অথচ আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে এবং আমাদের সন্তান সন্তান আমাদেরকে বের করে দেয়া হয়েছে এটার অর্থ হলো আমাদের ছেলে সন্তানদেরকে বন্দি করে ফেলছে ছেলে সন্তানদেরকে হত্যা করছে তো এই আমাদের বলে এটা বোঝাইছে আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে বন্দী করে রাখছে এটাকে যারা বলতে তারা না বন্দি করাটাকে তারা এইভাবে বলতেছে যে আমাদেরকে আমাদের ঘরবাড়ী থেকে বের করে দেওয়া হয়েছে কথাটা এমন যেমন ধরো তোমাদের এই যে কয়েকটা ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে সেখানে অন্যরা এটা বলতে পারেনা যে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হলো আমি দেওয়া আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এটাকে ও না নিজের দিকে নিজবুত করে বলতেছে তো উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হলো যে আপনি যে বলতেছেন যে আমরা যুদ্ধ করব না এটা আশঙ্কা আপনি প্রকাশ করতেছেন যুদ্ধ না যুদ্ধ করার মত যত পরিস্থিতি সেটা তো এসে গেছে এই যে এখরাজ এখরাজের সুরজ শুধু এটা না যে এখরাজের সুরজ শুধু এটা না যে কোনো ব্যক্তিকে বের করা বের করে দেওয়া হবে তার বাড়ি থেকে এটা না শুধু বরং এটাও এখরাজ যে তাদের অন্য জায়গায় যেখানে আসছে সেখানেও তার যে সকল কারণ গুলো বলছে তার মধ্যে একরাজ শব্দটা আসছে কি বের করে দেওয়া হয়েছে বের করে দেয়া হয়েছে মানে যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এটা একটা সুরত হলো তাদেরকে বের করে দেওয়া হয়েছে এটা হলো তাদেরকে বের করা হয়নি কিন্তু তাদেরই কিছু মানুষকে বের করে দেওয়া হয়েছে ওকাধ তারা বলতেছে দলবল নিয়ে বনী সালের উপরে এই ঝুলুমটা করছিল তো তাদের কথাটার অর্থ হলো লাতাল কেতাল করার ব্যাপারে আমাদের কোন বাধা নাই এখন আর মাগত কারণও আছে ততব আমরা কেন করব না আপনি জলদি আমাদের জন্য মোতায়গিল করেন কিন্তু তাদের অবস্থাটা কি আল্লাহ হলো তখন তারা পিট দেখিয়ে পালালো পৃষ্ঠ প্রদর্শন করলো এবং এই জবানু জবানু অর্থ ভীরু হয়ে গেল হিম্মারা হয়ে গেল কাপুরুষ হয়ে গেল ইমহুম তাদের মধ্যে থেকে অল্প কিছু জন বা ছাড়া কালিল কে এক ব্যক্তিকে দেখতেছেন বলছিলাম এটাকে তো পরে বলছে যে আরে এটা তো আল্লাহ তালা শিখাইছেন আল্লাহ তালাম থেকে পাইছি তোর কোথায় কালি ইলু সাকুর যে আমার বান্দাদের মধ্যে কালিল সংখ্যক হলো সাখুর খালি ইলুমিনিয়ার সাথে قران کریم کے اندر کئی جگہ دیکھا جائے گا کہ اکثر এর নিসবত আল্লাহ তাআলা اکثرদের ব্যাপারে এই হয় জুলুমের কথা বলেন অথবা লা ইমিনুন বলেন কলিলের ব্যাপার কলিনটাকে استثناء করেন কলিনদেরকে সালেহিনদের মধ্যে شمار করেন উমা আক্তারুন নাস ওয়ালা হরাস্তা বি মুমিনিন আক্তারুহুম ফাসিকুন আক্তারুহুম জালিমুন আক্তারুহুম লা ইমিনুন ইন তুতি আক্তারাম মিন ফিল আরদি যিল্লুকা আন সাবিলিক কিন্তু কালিল এই যে এখন একটা কলিল আসলো এর এরপরে আরেক জায়গায় আসছে আল্লাহ তালা ইসা করতে এটা আল্লাহ তাল নিজাম আল্লাহ নিজাম যে আল্লাহ তাল মানুষ যতও বানাইতেছেন এর মধ্যে আল্লাহ আল্লাহার বান্দা বানান অল্প মানুষকে আর অধিকাংশ মানুষ থাকে হলে আল্লাহ তাল না ফরমান আকসার হুম এজন্য এই জন্য অধিকাংশ মানুষ একটা কাজ করতেছে অধিকাংশে করা এটা ওই কাজটা ভালো না বরং খারাপ হওয়ার এই দলিল থাকে খারাপ হওয়ার দলিল পুরবের জমানা নবীদের ওয়াকয়াত গুলো আমরা দেখলে দেখতে পাই যে নবীদের একটা এলাকার মধ্যে এখনো অবস্থা এই হয়ে গেছে যে পয়সার জোরে একজনে মেয়র হয়ে যায় মন্ত্রী হয়ে যায় এমপি হয়ে যায় আগের জমানাতে এটা ছিল না বাস্তবে কারোর মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকলেই সে নেতা বলতে পারতো আগের জমানায় যারা নেতা হইতো এলাকার ওই আগের ওম্মের যে সকল বাস্তবিক আকল ফাহাম কিন্তু আমরা তো আপনার অনুসারী দেখতেছি একদম এই নিম্ন মানের মানুষগুলো তো ওরা ওদের আকলের উপর এতটা আত্মবিশ্বাসী ছিল যে ওরা ভাবতো যেই জিনিসটা হক যেই জিনিসটা গ্রহণ করার মতো আল্লাহ তারা উল্লেখ করে আসলে মানুষের আদতটা বলতেছেন বুঝাইতেছে যে কিছু মানুষ এই কথাটা বলবে যে নিজেদের আকলের উপর এতটা সে এত বিশ্বাসী যে আমার আকলে যেটা ধরা পড়ে না বা সেটা বাদ এটা এটা একজন ব্যক্তির জন্য আকলানকার মধ্যে তুমি বলো হজর বেলাল রবি আল্লাহনুর আকলের চেয়ে আবু জাহালের আকলটা অনেক বেশি ছিল না বেশি না এমনি তাকে আবুল হেকাম বলতো নাকি তারপরে সাহি সাইবা আবু সুফিয়ান তারপরে ওই যে উমাইয়া উমাইবনে হল আরো আর যেগুলো আছে বাস্তবে তো তাদের আকল যেটাকে বললি আকল এটা তাদের বেশি ছিল কিন্তু আল্লাহ তালার হৃদায়ত রাহাল তাকে আল্লাহ তালা রহমত দিয়ে দেবেন এটা আল্লাহ তালা সাধারণত করেন কারণ আল্লাহ তাল ব্যাপারটা ভিন্ন রকমের হয় আসাবে কাহের ওই যে সাত সাত যুবক তোমার কাছে কি মনে হয় যে ওনাদের জামানা কি ওনাদের চেয়ে আকলমান মানুষ ছিল না ছিল না কিন্তু এই যে তরুণ এই জন্য মনে রেখে মিনাল আকাবের এটা একেবারে বহু আখ থেকে দেখা এমনি। ছিল তাদের মধ্যে আকসার হুজুরের মুক্ত মধ্যে অধিকাংশই ছিল ছোট ছোট না ছোট মানুষ গুলো না হুজুরের একদম বয়সের কাছাকাছি ছোট ছিল মক্কায় যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে গালেবান আর হুজুরের চেয়ে বয়সে বড় মনে আর একজন মানুষও ছিল হামজারু হুজুরের দুই বছরের বড় ছিল আর বাকি সবাই ছিল ছোট দেখো সাহাবিদের মধ্যে যারা আউ্বালে মুসলিম ওনাদের মধ্যে অনেকেই মদিনায় এসে বিয়ে করছে আরবদের মধ্যে বিয়ে আগে আগে বিয়ে করে ওনারা মোদিনা এসে বিয়ে করছে বোঝা যায় মকে থাকলে ওনাদের বয়সটা কেমন ছিল আব্দুর রহমানের আশপাশের মানুষগুলো কি বয়সের আকসারদের বয়স হলো তিরিশের নিচে আর ছোট ছোট মানুষগুলো তো আছেই জাহিদ ইবনে হারেসা হজরত আলী এরপর ইবনে মাসুদের মতো রাখাল আবু জাহেলে ওনারা এটা বলে তা না দিত যখন জবাইটা করতেছে গলাটা তখনও সেটা বলছিলাম তো সে বললে বললো গলা কাটতে পাঠাবে ইবনে মাসুদ কে পাঠাই দিচ্ছে যে ইবনে মাসুদ পরবর্তীতে আমাদের এই সিলসিলার ইমাম হবে একেবারে হানাফি সিলসিলার ইমাম না নদী পার সম্পর্কে পূর্ণ অবগত এখানে জালিমিন কারা ওই যারা জেহাদ ফরজ হওয়ার পর জেহাদের থেকে মুখ ফিরাইছে তখন আল্লাহাল কাছে হজরতল আলী সালাম তিনি দোয়া করলেন তখন আল্লাহ বললেন কল আলম তখন আল্লাহ তালা মোতায়েন করে দিস আমাদের উপর তার বাদশাহী কিভাবে সাব্যস্ত হবে মূলক আলৈনা আমাদের উপর তার বাদশাহী কিভাবে সাব্যস্ত হবে অথচ। তার চেয়ে বাদশাহ হওয়ার বেশি হাকদার অথচার তার চেয়ে কেন তিনি রাজা বাদশাহের বংশ থেকে ছিলেন না এবং নবুয়ের বংশ থেকেও ছিলেন না ও রায়ান চামড়ার কাজ করতেন চামড়া পাকা করতেন অথবা কি রাখাল ছিলেন খানদান থেকে এই শাসক হতো শাসক মানে তাদের নাম তো তখন শাসক হয়নি মানে তারাই বিচার কার্য এটা সেটা করত। ওয়ালান নবুয়া এবং নবুয়ের খানদান থেকেও হয়নি লিকম হজরত আলহী ইসলামের বড় সন্তান থেকে ওই এলাকার সর্দার মাতবর হতো আর হজরত লাউ ইয়াকুব আলহ ইসলামের সন্তান ওনার খানদান থেকে ইয়ে হয়েছে নবী হয়েছে কিন্তু হজরত তাহলে তিনি ছিলেন বিনিয়ামিনের খানদানের ওনার খানদানে আগে কোনো এলাকার সর্দারও হয়নি কোনো নবীও হয়নি এটা তারা বলন। যে তিনি বাদশাহ হবেন তো বাদশাহ হলে যারা আগে থেকে সর্দার হইতেছে তাদের কবিলার থেকে একজন হলে না সেটাকে ঠিক মতন হয় ওনার আগে ওনার বাপদাদাদের মধ্যে কেউই তো হয়নি সর্দার হয়নি এলাকার তো তিনি ছিলেন একদিন দাববাহ ছিলেন অথবা কোন রাজ্যের রাই ছিলেন কোন রাখা চারশো রুকি সাকিয়ান ছিলেন পানি পান করা তো এটা ওয়েল ইউনাল মাল এবং তাকে তিনি এই মুখ রাজত্ব ঠিক রাখার ব্যাপারে সাহায্য নেবেন তখন নবী তাদেরকে বললেন ইনস্তাহ তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন মনোনীত করেছেন জিসমি এবং তাকে জ্ঞান ও দৈহিক দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন জ্ঞানের দিক দিয়ে এবং দেহের দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন জা দাহু বাস্তন ফিল ইলমি ওয়াল জিস্মি জ্ঞানের দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন এবং দেহের দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন এখান থেকে কয়েকটা কথা ভালো করে বুঝো দেখো তারা বলতেছে যে আর না কবিল দুটো কথা বলছেন যে তিনি তো সর্দারদের খানদান থেকে না তো তাদের ধারণা সর্দার হতে হলে সেটা খানদানি সারা লাগবে সর্দার বা হতে হলে খানদানি ভাবে হতে হবে এটা আর ওরা আরেকটা কথা বলতেছে যে যদি খানদানি নাও হয় তাহলে অন্তত যদি অর্থ সম্পদ থাকে তাহলে হয়ে যেতে পারে দুটো কোনোটাই তো নাই ওনার মধ্যে না ওনার খানদানের মধ্যে আগে সর্দার ছিল না উনি ব্যক্তিগত ভাবে অনেক অর্থ সম্পদের অধিকারী অর্থ সম্পদের অধিকারী হলে খানদানি সারা না হলেও বাস চলবে আল্লাহ বলতেছেন যে না বাদশাহ হওয়ার জন্য যে দুটা জিনিস তার মধ্যে আছে সেটা একটা হলো এলেমানি কুয়াছে তো সেখানে উনি মালিক হবেন যে কি জন্য হবেন যুদ্ধ পরিচালনা করার জন্য না ওনার মেন কাজটা তো এইটাই ওই যে পিছনে যেটা বলছে নৌকা আতিল মা তো যুদ্ধ করার জন্য ওনার দুইটা জিনিস লাগবে একটা হলো এলেম লাগবে এটা কি জেসেম বড় সরো লাগবে জেসেম বড়সড় লাগবে এটাই জন্য যেহেতু যাদের মোকাবেলা যুদ্ধটা করা হবে আকৌমে আমা এলাকা তারা তো একটু দেহের দিক দিয়েও বড় সরো ছিল এজন্য বিপক্ষে মুসলমানদের মধ্যে যিনি হবে। অন্তত আমিরের দেহ যদি বড় সরো হয় দেহ বড় হলে হিম্মতও বড় থাকে জাহেরা এটা আর কি ব্যতিক্রমও হয় দেহ বড় সর হলে হিম্মত বড় থাকে এটা আল্লাহ তালা ওনাকে রিসেন্ট আর এলএম দ্বারা উদ্দেশ্য হল এলএম দ্বারা উদ্দেশ্য হলো মেন হলো এলমুল হার্ক আব্বাস করবেন যুদ্ধ সংক্রান্ত ছিলেন মূল উদ্দেশ্য হল এলমুল হার তাহলে আমির বোনার জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো যুদ্ধের আমির বিশেষ করে জেসমানি ভাবে মজবুত হইতে হবে আর হলো যুদ্ধ সংক্রান্তে এলেম বেশি থাকতে হবে তো জেসমানি ভাবে বাস্তা এটা তারা উদ্দেশ্য কি লম্বা লম্বা চোরা এবং খুব টাইট ফিট শরীরে এখনো দেখো সেনাবাহিনীতে যাদেরকে অফিসার পদে নিয়োগ দেয় অথবা যারা অফিসার হয় ওদের মধ্যে দুইটা জিনিস লাগে বাস্তবান ফিল এলমি অল জিসম যুদ্ধের পারদর্শিতা আর একটা হলো দেহটা বড়সা রেতে হয় এমনি সাধারণ শনি হওয়ার জন্য দেহটা হয় আর অফিসার র্যাঙ্কে হওয়ার জন্য তো আরো সে এমনি অন্যান্য মাসাইল অনেক জানে তাহলে তিনি যুদ্ধের মধ্যে আমির হবেনা খালিদ বিনিদ রোগী তিনি নৌ মুসলিম ছিলেন না কিন্তু কোন কোন যুদ্ধে দেখা যায় ইসলাম অনেক সাহাবিদের উপরে খালিদ বিন ওলিদকে আমির বানানো হয়েছে তিনি আ আলাম না মানে দুইজন আমির হইতে পারে। একজন হলো আলাম আলম তিনি আস যা আর একজন আস যা তিনি আলাম না আমির কে হবে আস যা যিনি তিনি আমির হবে কারণ যুদ্ধের ব্যাপারটাতে সেখানে সাজা আছে বেশি আর ইসলামের মধ্যে কোন একজন আমির হবে সে বদকার বৎকার আমিরই বানানো হবে না যিনি আসজা হবে তিনি শরীয়তের কোনো মাস্তা মাসেল হলে যিনি আলাম ওনার কাছে জিজ্ঞেস করে করে করবে আর যুদ্ধ সংক্রান্ত যে কমান্ড দেয়া এগুলো তো নিজের সাজা হাতের দ্বারাই চলবে আরেকজনে বুজুর্গ কিন্তু ওনার সাহস নাই ওনার দ্বারাই অন্তত যে হাত চলবে মাস্তাটি আস আসজা আলামের মধ্যে যুদ্ধের মধ্যে আমির হবেন আস যা হ্যাঁ ধুনোটা একত্রিত যদি হয় তাহলে তো সেটা নুরা নূর আর বিশেষ করে এটা যদি আমির মধ্যে থাকে তাহলে এটা আলাদা একটা খুজরতের জিনিস হয় এই জন্য দেখো কোন আল্লাহ তেসমানি কোনো রোগ বালায় দিয়ে পাঠান নাই কোনো নবীকে আল্লাহ এমন বালা দেন নাই এমন রোগ দেন নাই যেটার কারণে উম্মতের নেফরত হবে তার প্রতি নবীর প্রতি এটা একটা স্বাভাবিক জিনিস যে কোনো একজন মুক্তাদা উনি যদি আখলাকি লাইনে অনেক উন্নত মানের হয় দেখতেও ওনাকে খুব সুন্দর দেখা যায় এমন ব্যক্তিকে মানাটা অন্য জন্য সহজ হয় কে কথাটা বোঝা নাই কোনো বুজুর্গ যদি বুজুর্গের লাইনেও যেমন অনেক উঁচু উঁচু পায় আর দেখতে শুনতে ওনা খুব সুন্দর লাগে মানাটা অন্যদের পক্ষে সহজ হয় আরেকজন যদি এমন না হয় তাহলে হয় বাকি ওরকম হয় না এটা এই জন্য সব নবীদেরকে আল্লাহ অভিবাহী বানাইছেন নতুবা আল্লাহ তালা তো ব্যক্তিক্রম মানাই যেতে পারতেন কিন্তু না বানান নেই যেন সবার তবে এই রফবাদ হয় নবীর প্রতি তবে এই রফবাদ এটা জরুরি না তবে হলে ভালো এতটুকু কথা তারা যখন নিদর্শন চাইলো যে তালুক যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে এটা নিদর্শন দেখান তখন নবী হজরতাম আলহ ইসাল্লাম বললেন প্রশান্তির উপকরণ তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তির উপকরণ ও বাকি তারাকা আলু মৌসা ও আলু হারুন এবং এবং হারুনের রেখে যাওয়া জিনিস রেখে যাওয়া জিনিসের অবশিষ্টাংশ যা কিছু রেখে গেছেন তার অবশিষ্টাংশ তাতে রয়েছে তাবুতটা কি আস সন্দুক কানাফি হুয়ারুল আম্বিয়া আম্বিয়া আকৃতি ছিল আগের জমানাতেগুলো বৈধই ছিল সেই তাবুতের উসিলায় তাদের শত্রুদের মোকাবেলায় বিজয় লাভ করার জন্য আল্লাহ তাল কাছে ওই তাবুকটাকে সামনে রাখত এটা মধ্যে আম্বামের বারাকাতিমু নাহ ফিল ইলাই এটার কাছে গিয়ে তারা মনের প্রশান্তি লাভ করত। এই হিসাবে এটাকে সাকিনা বলা হয়েছে তো এটা অন্তরের প্রশান্তি রিকা তার আলু হারুন আল শব্দটা এখানে হারুনের আল তারা উদ্দেশ্য আসলে মোসা এবং হারুনা আলিহি ইসলামের রেখে যাওয়া বস্তু সেগুলো কি হিয়া না আলা আলাসা আলি ইসলামের দুইটা জুতা এবং ওনার লাঠি এবং হারুনা আলী ইসলামের পাগড়ি এবং মিনাল কানা আলিহিম এবং ওই মান যেই এক কফিজ মান যেটা তাদের উপর অবতীর্ণ হতো রুদা আদুল আলাহ এবং তাওরাতের যে তখতিগুলো ছিল এগুলোর কিছু টুকরা তাওরাতো কাঠের মধ্যে লেখা পাঠাইছিল না আল্লাহ তহ ওই তাওরাতের কাঠের কিছু টুকরা যা বয়ে আনবে ফেরা যা বয়ে আনবে ফেরেশমি কুম মহামারী ছড়ায় যেত এইভাবে কোন রেওয়ক পাঁচটা এলাকার মধ্যে এরকম মহামারী ছড়া গেছে মানে একটা এলাকায় রাখে এটা মহামারী ছড়ায় যায় তারা কি মনে করে এটা আবার সরাই ফেলতো অন্য এলাকায় নিতো সেখানে আবার মহামারী দেখা দিত এইভাবে পাঁচটা এলাকা এরকম মহামারীতে একদম শেষ হয়ে গেছে পরে ওদের মধ্যে যারা পণ্ডিতরা ছিল ওরা বলছে যে তোমরা এটাকে তোমাদের এলাকা থেকে বের করে দাও তাহলেই এই মহামারীটা শেষ হয়ে যাবে তখন তারা ওই দুটা গরু দিয়ে গাড়ি বানাইছে গরুর গাড়ির মধ্যে এটা বসা এটা তারা নিজেদের এলাকা থেকে তাড়াই দিছে মানে এলাকার দিকে তো পরে ওই কোনো ডেতে আসছে যে ফেরেস তারা হয়তো ওই গরুর গাড়িটাকে হাকাই হাঁকাইতে নিয়ে আসছে হজরত তালুতের ঘরের কাছে আর কোন রেখে একদম মানুষে দেখতেছে যেটা সামনে আসতেছে দু রকমই হইতে পারে তখন তো তারা গরুর গাড়িটাকে হাঁকিয়ে নিয়ে আসছে অথবা গরুর গাড়ি থেকে ওই বক্সটা এক জায়গায় ফেলে রাখা হয়েছিল এরপরে ওখান থেকে ফেরেস তারা সেটা তুলে নিয়ে আসছে এখানে এখানেও একটু বলতেছে নানদের থেকে সত্তর হাজার তিনি বাসাই করলেন আর হয়তো সুবানদের বাইরে থেকে আরো প্রায় দশ হাজার বাসাই করছেন মোট সংখ্যা ছিল প্রথম দিকে আশি হাজার শূন্য নিয়ে তালুত বের হয়েছেন তো মুসলমানরা আশি হাজার নিয়ে বের হয়েছেন এর দ্বারা অনুমান করা যায় যে শত্রু পক্ষের সংখ্যাটা নিশ্চিত তার চেয়ে অনেক বেশি ছিল তাই না যখন হজরত তালুত তার বাহিনী নিয়ে বের হলেন মাকদিস মিমবাইতিলা হারিদান জানাই দিছেন হয়তো ইলহামের মাধ্যমে হবে অথবা অন্য কোন মাধ্যমে তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন আসি। অহুয়া বাইনাল উর্দুন ফিলাস্তিন নদীটা হলো উর্দুন এবং ফিলিস্তিনের মাঝখানের নদী যেটাকে তাতে ইসমানী সাহুজা লিখছেন যেটা ওই জর্দানের নদী জর্দান নদী এটাকে জর্দান নদী বলা হয় জর্দান বলোন শারিবা মিনহ মা ইহি ফালাই সামিন নি আগেই বলে রাখছেন তিনি যে আল্লাহ তালা তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন তো কি হবে ফামান শারিবা মিনহ যে সেই নদীর পানি পান করবে ফালাই সামিন নি সে আমার লোক নয় সে আমার আমার দলভুক্ত থাকবে না যে সেই নদীর তবে হ্যাঁ কেউ নিজের কোষ দ্বারা নিজের হাত দ্বারা এক কোষ পানি পান করলে তাতে কোনো অসুবিধা নেই হাত দ্বারা আলি হা এক বেশি পান করলো না মিন্নি তাহলে সেও আমার দলভুক্ত থাকবে এটা আগেই বলে রাখছেন যখন নদী আসছে ফাশারিবু মিনহু ল যখন তারা নদীটা পেলো। তারা সেই নদীর পানি পান করলো অনেক বেশি পরিমানে তারা এক কোষের উপর এখান্ত রয়েছে রুহিয়া বিহিম। বর্ণিত আছে যে এই যারা এক গোরফা পরিমাণ পান করছে এটা তাদের জন্য কাফি হয়ে গেছিল মানে সামান্য একটু পান করছে এটি তাদের ত্রিশটা মিটে গেছে লিসুর বিহীম ও দিহী এবং তাদের জন্য কাফি হয়ে গেছে কিন্তু যারা বেশি পান করছে তাদের আসার এই যে কালিলাম এরা হলো কত জন তেরো জন তিনশো তেরো বদর হাদিসের মধ্যে আসছে বদরযুদ্ধে বলছিল তোমরা হলো ওই আসহাবে তালুত এর মানুষ সঙ্গে যারা ছিল তোমাদের সংখ্যাটা দেখো আহ মা যখন তিনি এবং তার সঙ্গী মোমেন মোমেনরা নদী পার হলো হুম আল গোরফা যখন তারা নদী পার হয়ে গেল আমাদের বলতে কাদের কি বুঝাইতেছে ঠিক আমাদেরকে না মানে আমরা যারা যুদ্ধ করতে আসছি আরকি জালুত জালুদ সব সহ বুঝাইতেছে মানে এরা তো নদীর এই পারে বসে রয়েছে তো বলতেছে যে জালুতের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই এটা বলতেছে যারা পানি পান করে এখানে বসে রেসে কিন্তু যারা পানি পান করে নাই আমির এর মধ্যে একদম পাক্কা ছিল যুদ্ধ করার জন্য তাদের এরা একদম পাকা তারা হুকুমে বড় দলের উপর লাভ করে অনেক ছোট দল আল্লাহর হুকুমে বড় দলের উপর জয়লাভ করেন্লাহির আল্লাহ তালা সবরকারীদের সঙ্গে থাকেন এখানে দেখো হজরত তাহলুদ যখন সবাই কিনে বের হলো এরপরে পরীক্ষা আল্লাহ তালা একটা দিলেন তো কেন পরীক্ষাটা তাদের পরীক্ষার সম্মুখীনটা করলেন আসল হেকমত আল্লাহ তালেই জানেন একটা হেকমত যেটা মুভফেসাম বলেন সেটা হলো যে যুদ্ধের পরিস্থিতি এমন একটা পরিস্থিতি সেখানে যদি কিছু মানুষও যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দেখে তারা পালাতে শুরু করে তবে বাস্তবে যাদের পালানোর ইচ্ছা নাই তারাও হিমত খারাপ হয়ে যায় এই যখন সবার সামনে করা হয়েছে তখন জজবার তার নয় হয়তো অনেকেই নাম লেখাইছে কিন্তু বাস্তবে তাদের মধ্যে কাদের যুদ্ধ বাস্তবে যুদ্ধ করার মতো অবস্থা আছে মনের মধ্যে এই তাদেরকে আর যাদের অবস্থা এমতিয়াজ করা জরুরি কারণ যদি সবাই কিনে যুদ্ধের ময়দানে যায় তাহলে যারা ওরকম হিম্মত রাখে না তো ওরকম পরিস্থিতি দেখে তারা যদি দৌড়াতে শুরু করে পালাতে শুরু করে তাহলে যারা আসলে যুদ্ধা তাদের হিম্মত হারা হয়ে যাবে এই জন্য তো এই আমিরের নির্দেশে নিজের স্বভাবজাত একটা তাকা আজ এটাকে কে কোরবান করতে পারে এটা হলো দেখাটা উদ্দেশ্য তো এই যে এই জায়গাতে কেউ যদি আমিরের নির্দেশটা পালন করতে পারে তাহলে বোঝা যাবে যে সে আসলে ওই যুদ্ধের মধ্যে যে আরো কষ্টের সম্মুখীন তাকে হইতে হবে সেখানে গিয়ে সে সাবেদ কদম থাকতে পারবে আর যদি এখানে সে হিম্মত হারা হয়ে যাবে না পারে তাহলে সেখানেও পারবে যখন এই অবস্থাটা আসছে দেখা যায় বাস্তবে যারা যুদ্ধের ময়দানে টিকতে পারবে না এরা আপসেই আলাদা হয়ে গেছে এর থেকে এটা হলো যে ওই তরবিয়তের কষ্টটা যে সহ্য করতে পারবে না সে মূল ময়দানের কষ্টটা কখনোই পারবে না একেবারে বসে বসে বড় বড় কথা বহুত বলা যাবে তরবিয়তের কষ্টটা যে সহ্য করতে পারবে না খানা পিনার লাইনে যায়। কিন্তু যে কষ্টটা এখন আমি সহ্য করতে পারি না ওখানে কেমনি সহ্যটা করব। খাবারের তরকারি একটু খারাপ হয়ে গেলে আমার মুক্তি আলহামদুলিল্লাহ বের হয় না তারপরে কি যদি বিদ্যুৎ অনেকক্ষণ না থাকে একদম কাতর হয়ে যায় অস্থির হয়ে যায় সাধারণ কষ্টগুলো গুলো যদি আমার দ্বারা না হয় তাহলে যুদ্ধের মূল কষ্টটা কিভাবে শেষ দিক দিয়ে যদি সবটা পড়া হয় আর কি শেষ দিক দিয়ে একটা কথা আছে লিখলি আয়াত জহরুন বতনুন প্রত্যেক আয়াতের একটা জহর আছে আর একটা বতন আছে একটা জাহেরিমান আর একটা তার ভিতরের এখানে একটা ঘটনা বলা হয়েছে এটা থেকে যেই ভিতরের যে ফায়দাটা যেটা আল্লাহ তালানোর উদ্দেশ্য হাতি কি আল্লাহ ভালো জানেন যে যুদ্ধ মানাফে আসবে দুনিয়া অনেক ডাকবে তাকে তো দুনিয়ার ডাকে সে কি সারা দেয় না দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে সে সামনের দিকে আগায় এটা বোঝানো হলো এখানে উদ্দেশ্য এখানে যেমনটা হয়েছে যে তারা যুদ্ধের মাধ্যমে বের হয়েছে এরপরে ওই সামনে পানি আসছে এখন পানি পান করা পানি পান করলে তারা তাদের ধারণায় বড় স্বস্তি পাবে এখন এটা তারা করে না আমিরের নির্দেশে এটা না করে সামনের দিকে বাড়ে এই পরিস্থিতি এটা যে যুদ্ধের জন্য বের হয়েছে সেখানে দেখা যায় যে দুনিয়া বিক সুযোগ সুবিধা আসতেছে দুনিয়া অনেক সুযোগ সুবিধা আসতেছে সে বুঝতেছে যে সুযোগ সুবিধাটা যদি আমি গ্রহণ করি তাহলে হয়তো সামনে বাড়তে পারবো না বা আমিরের পক্ষ থেকে নির্দেশে যে এই দুনিয়ার সুযোগ সুবিধাটা তুমি একটু ছাড়া সে যদি যে ছাড়তে পারবে সেই সামনে বাড়তে পারবে আর যে ছাড়তে পারবে না সেখানে আটকে পড়ে যাবে যাবে বসে বসে কি করবে এবার ওই আকল দিয়ে বলতে থাকবে কিন্তু যারাই এই দুনিয়া বেশিটা বাদ দিয়ে পাগলের মতো সামনে যাবে জজবাই শাহাদতের পূর্ণ থাকবে তারা তাদের কাছে কিচ্ছুই মনে হবে না একবার এক কামাতুন কালি ইতালাত দেখো তারা বের হয়েছে আশি হাজার জালুতের সংখ্যাটা কি ছিল নিশ্চিত হবে কোন রেভায় এইভাবে আসে নেই তো এতটুকু নিশ্চিত যে আশির বেশি ছিল এখন তুমি কল্পনা করো যে এই পাশে ওই পাশে আশি হাজারের উপরে এরপরে মনের অবস্থাটা কতটা শক্ত হলে ফিয়া ফিয়া ইমান যদি দুধের মতো হয় দুধ খাওয়ার দুধ খাওয়ার না ইমান হয় সম্ভবই মুখ দিয়ে কথাটা বের হওয়ার এই কঠিন পরিস্থিতি পার হলেই ইমানটা ওই ওই পর্যায়ে যায় কঠিন পরিস্থিতি পার হলে। আর কঠিন পরিস্থিতি পার না হলে ওরা ওই যেটা মানে জাহেরিন নজরে বাদিয় নজরে যেটা বোঝা যায় এটাই শত্রুদের সাথে জয় হবে না পরাজয় হবে এটিকে আমার আমরা যারা এখানে বসে চুপচাপ বসে রেছি আমাদের অবস্থা দিল ওই যে শারিমিনো আমরা তো এই কথাটা বলতে যারা ওই নদীটা পার হয়ে ওপার চলে গেছে এদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে যাচ্ছে আপনারা বলেন বা রুহুল মাহিনুল্লাহ হলো যারা মানে শহীদ হবে এই কথাটা রাখে একেবারে শহীদ হওয়ার রাখে তারাই এই কথাটা বলতেছে বেশি হয়েছে তাতে কি হয়েছে আল্লাহ আল্লাহ এর মোকাবেলা দুনিয়ার কোন শক্তি করতেই পারে নাকি দুনিয়ার কোন শক্তি করতে পারে না কোন একটা লোকের ব্যাপারে যদি আমাদের জানা থাকে যে এই লোকটা নিজে মরবে আমি কিছু মারবো আমরা এই পাশে যদি এক লাখ মানুষও থাকি কিন্তু ডরে তার সামনে যাবো না কারণ আমরা প্রত্যেকের ইয়াটা হলো মনোভাবটা হলো যে সবাই মোরা গেল আমি যদি বেঁচে যাই সবার অবস্থা যাই এবার তুমি আরো কিছু ময়রা মায়রা মর্মু এর অবস্থাটা দেখে সবাই আমরা দৌড় শুরু করবো না সব কাফের এবং মিসলে কাফের সবগুলোর অবস্থাটা একই একই পদের একই পদের যে এটা বোঝা যাবে না যদি নদীটা পার না হয় কেউ আল্লাহ তারা আমাদের মুখে মানে আকলের যেটা বোঝা যায় আরকি না ইউ কিনু না যুদ্ধটা তোমরা পড়ছো কিনা যখন সাহাবাই করাম গেছেন তিনশো শূন্য চেষ্টা এদিকে হলো তিন হাজার ওই পাশে হলো পোনে দুই লাখ কল্পনা করো তো একজনের মোকাবেলা করে বাষট্টি জন না জনের মত পরে না একটু কম কম পরে আর তো সাহাবাই করাম এই অবস্থাটা দেখে নতুন করে সিদ্ধান্ত হুজুর গাছ আনার একটা পরামর্শ করতেছে যে হুজুর মোকাবেলা শত্রু সংখ্যা এত অতএব নতুন করে হুজুর গাছ পাঠায় হুজুরে যদি আমাদেরকে বলে যে ঠিক আছে করবো আর যদি আমাদের জন্য ভিন্ন করে মাদা পাঠান তাহলে ভালো হবে তো পরামর্শ হয়ে যেতেছে উনি আবদুল্লাহ বিন রাওয়াহা দারাইস উনি বলতেছে যে আমরা মদিরা থেকে আসছি কি মাস্ক সাথে তো শহীদ হওয়ার জন্য অতএব সামনে আমাদের দুইটার কোন একটা তো অবশ্যই পাবো হয় শহীদ বিজয় হবো তো উনার এই জজবাতি একটা বয়ান দিচ্ছেন সব সাহাবি তৈরি হ্যাঁ ঠিক আছে জয় তো হয়েছি তিনশো তেরো কল্পনা করো তিনশো তেরো একদিকে না তিনশো তেরো তো না তিন হাজার তিন হাজার পোনে দুই লক্ষ মানে দেড় লক্ষের উপরে উপরে নিশ্চিত আর কি আর ওই যুদ্ধে সাহাবাহ তত বেশি একটা শহীদ হয়নি খুব একটা বেশি শহীদ হয়নি কিন্তু ওদের হাজার হাজার গুছু কাটা করছিল আগে বাড়ে এরা হল সাহবির আর এই আল্লাহ থাকে যারা ওই পাশে নদীর ওই পাশে যারা বসে আছে এরা সাহবিরা বসে রেখেছে